আলোচিত হবে পৃথিবীর গোপন দাওয়া পর্যায়ে স্থায়ী হয়েছিল প্রায় তিন বছর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 প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে কোরাইশ নেতা ও মক্কার জনসাধারণকে ইসলাম গ্রহণ করতে আহ্বান করেননি বলা যেতে পারে বিষয়টা পর্যায়ে সীমাবদ্ধ ছিল তিন বছর পর নসল্লা আল্লাহ আদেশ করলেন যেন তিনি দাওয়াহ কার্যক্রমকে প্রকাশ্য রূপ দেন আর তখন নসুলুল্লাহ সাল আলিয়া আনুষ্ঠানিকভাবে কোরাইশ নেতৃস্থানীয় লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করেন আর তখন থেকেই সংঘাতের শুরু কেননা কোরাইশ নেতারা যল তাদের বিশ্বাস তাদের মূল্যবোধ তাদের কালচারকে প্রত্যাখ্যান করার জন্য সরাসরি আহ্বান করা হচ্ছে তখন তারা নড়ে চড়ে বসল তারা এই আহ্বান চলতে থাকলে এক সময় না এক সময় মানুষ ঠিকই তাদের পৌত্তলিক আকিদা বিশ্বাস ও ঐতিহ্যের অসারতা বুঝতে পারবে এবং ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাবে সুরাহিজোরের একটি আয়াত নাজভিলের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ সাল্লাইকে আদেশ করেন যেন তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন আয়াতটি হলা মু অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না সুরা আল হেজোর আয়াত চুরানব্বই প্রকাশ্য আহ্বানের আদেশ পার পর রসুল্লাহ সাল্লাই প্রথমে গেলেন তার গোত্র বনু হাসিবের কাছে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 দাওয়াতের মাধ্যমে একটি সুন্দর ও রসুল্লাহার্দ্যপূর্ণ আবহ তৈরি করে সবাইকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে চেয়েছিলেন কিন্তু চতুর কারণে পরিকল্পনাটি ভেস্তে গেল। কিছুদিন পর রসুল্লাহ সাল্লু আলী আর একটি অ্যাটেম নিলেন এবারও আগের বারের মতো সবাইকে ডাকলেন এবার আবুল হাবও ছিল তার উপস্থিতিতে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন প্রিয় ভাইয়েরা আমি তোমাদের কাছে একটি বার্তা নিয়ে হাজির হয়েছি এই বার্তার চেয়ে ভালো কোনো বার্তা কোনো আরব তার লোকের কাছে আগমন করেনি আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হয়ে তোমরা যদি মূর্তি পূজা ত্যাগ করো তবে দুনিয়া ও আহিরাতে তিনি তোমাদের জন্য কল্যাণ নির্ধারণ করবেন আবুল আহাব এসব কথাবার্তা পছন্দ করল না সে তার লোকদের বলল এসব কথা শোনার কোনো মানে নেই আমরা আমাদের বাপ দাদাদের পথে চলি এই যুবক কোথা থেকে এসেছে কী সব নিয়ে এই ঘটনায় আবুল হাব ছাড়া রসুল্লাহ আত্মীয়রা তার আহ্বানকে সেভাবে প্রত্যাখ্যানও করেনি আবার গ্রহণও করেনি তবে বিষয়টা খুব সিরিয়াস আঁকার ধারণ করে যখন আল্লাহ রসুল সাল্লা আলাইম সাফা পাহাড়ের উপর উঠে সবাইকে আহ্বান করেন আল্লাহ যখন সুরা সুয়ারার এই আয়াতগুলো নাজির করেন তখনই এই ঘটনাটা ঘটে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 যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাইত তারা মুসলিম হয়ে গেলেই তা তারা করে ফেলতে পারত কেননা কোরআন বলছে তারা হবে, আর তারা মুসলিম হয়ে গেলে এই কথা হয়ে যায় কিন্তু না তারা মৃত্যুর আগ পর্যন্ত কাফের ছিল আর সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে এবারে আলোচনা করা যাক রসুল্লাহ সাল্লাই এর এই আহ্বানে কুরাইশদের প্রতিক্রিয়া কী ছিল প্রথমেই তারা চেষ্টা করল আবু তালিবকে নিজেদের পক্ষে টানার নবীজি ছিলেন বনু হাসিমের আর বনু হাসিমের নেতা ছিলেন তার চাচা আবু তালিব তারা ভাবলো আবু তালিককে চাপ দিয়ে যদি নিজেদের পক্ষে টানা যায় তাহলে নবীজিকেও থামানো যাবে প্রথমে আবু তালিক চাচ্ছিলেন বিষয়টা কিছুটা এড়িয়ে যেতে তিনি চাচ্ছিলেন না তার গোত্রের লোকদের সাথে তার সম্পর্ক খারাপ হোক যখন তারা নবীজির ব্যাপারে অভিযোগ করতে লাগল তিনি প্রথমে তাদের কথা শুনলেন আর তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের শান্ত করলেন কিন্তু এভাবে কতদিন কারণ রসুল্লাহ সাল্লামের দাওয়া ক্রমেই গতিশীলতা অর্জন করছে এবং সমাজের মানুষ তারা আবু তালেবের মোহাম্মিত আবু তালিবের উপর যে মানসিক চাপ ছিল তা সহজেই অনুমান করা যায় তৎকালীন আরবে গোত্রই ছিল সব কেউ চাইত না নিজ গোত্রের চোখে অপছন্দনীয় হতে আর নেতা হিসাবে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 এগিয়ে যাও এবং নিজের মিশন পূর্ণ করো আবুতালিবেন তার ভাতিজাকে এই কাজ থেকে বিরত রাখা সম্ভব না তাই তিনি নবীজি সাল্লু সাল্লামকে সবরকমভাবে সাহায্য সহযোগিতা করতে সম্মত হন কিন্তু কুরাইশ নেতৃবৃন্দ সহজে হাল ছাড়ল না তারা আবুতালিবের কাছে বারবার যেতে লাগল তার সাথে দ্বিতীয় আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব এবার তার কাছে গেল সমস্ত কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল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 এবার মুতিম ইবিন আদি দাঁড়িয়ে বলল হে আবু তালিম আমার মনে হয় আপনার লোকেরা যত করতে পেরেছিল তাই অফার করেছে আপনার এটা মেনে উচিত মোতিন আদি ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক এবং একজন বিচক্ষণ ব্যক্তি তিনি কিন্তু হাজরে আসওয়াদ নিয়ে সৃষ্ট বিবাদের একটা সুরহা প্রস্তাব করেছিলেন তার সম্পর্কে আরো অনেক ঘটনা আছে এবং হাদিস আছে তিনি ইসলামের অনেক উপকার করেছিলেন আমরা তা পরে বিশদভাবে আলোচনা করব বদরে যুদ্ধের পর রসুল্লাহ সাল্লিম বলেছিলেন আজ যদি মুতিম ইবিন আদি জীবিতে থাকত এবং এই সত্তর জন বন্ধুর জন্য শুধু একটা কথা বলত আমি তাদের ছেড়ে দিতাম কোন মুশ্রিকের ব্যাপারে সর্বোচ্চ প্রশংসা সুতরাং এরকম একজন বয়োজ্যেষ্ঠ নেতার কুরাইসদের প্রস্তাবের পক্ষ এটা একটা বিশাল ব্যাপার ছিল এই পর্যায়টা ছিল আক্ষরিক অর্থেই আবু তালিব বনাম পুরো মক্কা কিন্তু আবু তালিব অটল রইলেন এবং মুতিম ইবিন আদির কঠোর সমালোচনা করলেন বললেন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 একটি দিক হল রসুলের ব্যক্তিত্বকে আক্রমণ করা একজন মানুষের ব্যক্তিত্বকে আক্রমণ করার দুটো উদ্দেশ্য থাকে প্রথমত মানুষের সামনে তার গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দেয়া একজন মানুষকে মৃত্যুক বা চরিত্রহীন বা পাগল সাজাতে পারলে তার কথায় মানুষ দাম দেয় না তাকে বিশ্বাস করে না কিন্তু রসুল্লিয়া ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি ব্যর্থ হয়েছে কারণ তার চরিত্রের ব্যাপারে মক্কার লোকেরাই সবচেয়ে ভালো জানত তাঁরা জানত তিনি কতটা সৎ বিশ্বস্ত আর আস্থাভাজন ছিলেন যাকে তারা সবচেয়ে বেশি সম্মান করত তাকেই হঠাৎ করে বেইমান আর মিথ্যুক বলে একা দেওয়া এটা ক্ষণিকের জন্য ফলে আনলেও লং টার্মে কোন কাজে আসেনি কারণ কোরাইসটা মন থেকে জানত রসুল্লা সাল্লুসাল্লাম মিথ্যা বলেন না মিথ্যা তিনি বলতে পারেন না দ্বিতীয় দিক হল রসুল্লাহ সাল্লু আলহিমকে মানসিকভাবে দুর্বল করে দেয়া এই উদ্দেশ্যে তারা রসুল্লাহ সাল্লু আলিয়াকে ব্যঙ্গবিদ্রুপ আর অপমানের পথ বেছে নিয়েছিল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 আট ব্যঙ্গবিদ্রুপ নয় হিংসাবিদ্বেষ ও শত্রুতা দশ নির্যাতন নিপীড়ন এগারো গুপ্ত হত্যার প্রচেষ্টা আমরা একে একে এগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে ব্যঙ্গবিদ্রুপ আল্লা সুবাহ আল্লা সুরা আলফুর খানে বলেন ইল্লা তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রুপের জন্য এর চেয়ে যোগ্য কেউ ছিল না তারা আল্লাহ রসুল সাল্লাকে নিয়ে ঠাট্টা তামাশাদ তাকে ব্যঙ্গ করা ছোট করা কোনো কিছুই বাদ দেয়নি রসুল্লা আলাই ছিলেন কোরাইশের সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সুঠাম দেহ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 তবে কি আল্লাহ নবী হিসেবে তোমার চাইতে ভালো আর কাউকে খুঁজে পায়নি এভাবে তারা নবীজিকে ব্যঙ্গ করত। অপমান, কোরাইশের লোকেরা আল্লাহ রসুল সাল্লা অপমান করত তার ক্ষতি করার চেষ্টা করত একদিন কাবার পাশে কোরাইসের কিছু নেতা বসেছিল আবু জাহেল তাদের কাছে এসে বলল আজকাল তোমরা নাকি মোহাম্মদকে মাটির সাথে মুখ ঘষাঘষি করার সুযোগ দিচ্ছ আমি যদি তাকে এমন করতে দেখি তাহলে তার গলায় পাড়া দিয়ে মুখটা ধুলোর মধ্যে ঘষে দেব রসুল্ল সালাইসালাম ঠিক তখনই সালাদ আদায় করতে এলেন নবীজি সালাদ পড়ছেন আবু জাহেল এক পা করে এগোচ্ছে মুখে যত বড় হুমকি দিয়েছে তার বাস্তবায়ন হবে তো আবু জাহেল হেঁটে মোহাম্মদ সাল্লু আলাইস্লামের কাছে গিয়ে দাঁড়ো মুহম্মদ সাল্লু আলাই সাল্লাম তখন সিজদারত উপস্থিত সবাই বিস্মিত চোখে দেখল আবু জাহেল উল্টে পড়ে যাচ্ছে তার দু হাত মুখের উপর এনে অদ্ভুত হমকিতে নাড়াচ্ছে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 তোমরা কি একটা মানুষকে শুধু এই জন্যে মেরে ফেলবে কারণ সে বলে আমার রব হল আল্লাহ পৃথিবীতে অনেকেই আছে যারা অপমানিত বা অপদস্থ হলেও কিছু মনে করে না তাদের আত্মসম্মান বোধ নেই বোধবুদ্ধিও কম কিন্তু আল্লাহ নবীরা খুব স্পর্শকাত ছিলেন তারা সম্মানই আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ আবু জাহেল বা উকবাবিন আবু মায়ের আচরণগুলো নবীজিকে খুব কষ্ট দিত তবু তিনি উপেক্ষা করে যেতেন তাদের বাজে কথার উত্তর দিতেন না হাতাহাতিতেও যেতেন না শুধু তার দাওয়াতের মিশন অব্যাহত রাখার দিকে নিবদ্ধ হয়ে থাকতেন এরকম আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে সোহিবু খারিদে রসুলুল্লাহ আলিয়াল্লাম কাবার পাশে সালাত আদায় করছিলেন পাশেই কোরআসদের কয়েকজন নেতা বসা এমন সময় তার কাছে আসলো আবু জাহেদ বলল অমুক একটা উট জবাই করেছে ওটার নারী ভুড়িগুলো এনে মুহাম্মাদের গায়ে ঢালতে পারবে কে তাদের মধ্যকার সবচেয়ে জঘন্য লোকটাই সারা দিল এই জঘন্য লোকটি হল উৎপাদিন আবি মুদ সে উঠে গিয়ে উঠে নারী ভুরি জোগাড় করে আনল এরপর ঘাপটি মেরে বসে থাকলো কখন রসুল্লাহ সাল্লি সাল্লাম সিজদা যান সেই আশায় আল্লাহ রসুল সিজদা যাওয়া মাত্র নারীভুরির দলা চাপিয়ে দিল তার পিঠের উপর রসুল্লাহাম স্থির হয়ে সিজদাতেই পড়ে থাকলেন যেন তার সাথে কিছুই হয়নি মেয়ে ফাতিমা রাদেল্লাহ আনহা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কাছে ছুটে আসলেন বাবার কাঁধে চেপে থাকা ময়লা আবর্জনাগুলোকে দু হাতে সরিয়ে দিলেন নবীজির সালাত শেষ হলো, তিনি কোরাইশদের কিছুই বললেন না শুধু জোরে জোরে একটি দোয়া করলেন হে আল্লাহ শাস্তিদা আবু জাহেল উৎপা বিন রাবিয়া সাহেবা বিন রবি আল ওয়ালিদি বিন উৎপাহ উমাইয়া বিন খালাফ আর উতবা বিন আবিআকে এইভাবে একে একে সাতজন ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে দোয়া করলেন রসুল্লি ও হাদিসের বর্ণনাকারী সপ্তম জনের নাম মনে করতে না পারায় এখানে শুধু ছয়টি নাম বলা হলো। আব্দুল্লা আনহু বলেন আমি নিজের চোখে দেখেছি এই সাত জনের প্রত্যেককে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে হননের চেষ্টা বা ক্যারেক্টার কোরাইশা আল্লাহ রসুল সাদালামকে বিভিন্ন আজে বাজে নামে ডাকত তারা বলে ওহে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তুমি তো আলবৎ একজন উম্মাদ সুরাহিজর আর ছয় উম্মাদ বা পাগল ডাকার পাশাপাশি জাদুকর মিথুক এসব বলেও সম্বোধন করত কুচ্ছা রটানোর জন্য যা মুখে আসত তাই বলত কিছুই বাকি রাখেনি তার চাচ্ছিল রসুল্লা সাল্লাহ আলাইস্লামের নামে কুচ্ছা রটিয়ে তার ভাবপূর্তিকে নষ্ট করে দিতে লোকে যেন তার কথায় পাত্তা না দেয় তাহলেই ইসলামের প্রচার প্রসার থেমে যাবে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 তারা যা বলে তা আপনাকে কষ্ট দেয় কিন্তু তারা তো আপনাকে অস্বীকার করে না বরং জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে সুরআম আয়াত তেত্রিশ তারা বস্তুত ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রত্যাখ্যান করেনি মনের গভীরে তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সত্যি কথাই বলছেন কিন্তু তারপরও তারা তার বিরোধিতা করেছে কারণ তাদের সমস্যা ছিল ইসলাম নিজেদের ধর্মবাদ দিয়ে ইসলামকে তারা কোনো ক্রমেই মেনে নিতে চায়নি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 মক্কার বাজারগুলো তখন কেবলমাত্র ব্যবসা বাণিজ্য কিংবা কেনাকাটার জায়গা নয় বরং এগুলো তাদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র বটে সেখানে কাব্য চর্চা চলত চলত বক্তার চর্চা সেরা কবিতাকে সসম্মানে ঝুলানো হতো আল কাবার দেয়ালে এগুলোকে বলা হতো আল মোয়াল্লাক বা ঝুলানো কবিতা আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম এই বাজারগুলোতে এসেই দাওয়া দিতেন সাধারণ জনতাকে বোঝাতেন ইসলামের কথা ইমাম আহমদ বর্ণনা করেছেন যে রবি আন হাত বলেন আমি আল্লাহ রসুলকে জুল মজাজের বাজারে দেখেছি তিনি লোকদের ডেকে বলেছিলেন তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তাহলেই তোমরা সফলকাম হবে. তাহলে সাথে নতুন নতুন লোকে দেখা হতো আর তিনি একই কথার পুনরাবৃত্তি করতেন হঠাৎ এক লোক তার পিছনই লোক রসুল্লাহ যার সাথে কথা বললেন সেই লোক পেছন পেছন গিয়ে তাকে বলে আসতো এই লোককে অর্থাৎ মোহাম্মদকে বিশ্বাস করো সে একটা মিথ্যু আমি জিজ্ঞেস করলাম এই লোকটি কে তার আমাকে বলল সে তার চাচা আবুল তাই তিনি আবুল আহাবকে চিনতেন না এই ঘটনা বলে দেয় জন্য মুহমদের কাজ চালিয়ে যাওয়া কি ভয়াবহ দুঃসাধ্য ছিল তিনি যা কিছুই করতেন আবুল হাব সেটা ভেসতে দিত সাধারণত কাজের ফল মানুষের মনে লেগে থাকার উৎসাহ জাগায় আর্থিক প্রতিদান সমাজের কাছে স্বীকৃতি নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহায়তা ইত্যাদি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 কিন্তু বলার মতো কোন সারা তাদের মাঝে পাননি চোখের সামনে বিরোধিতাকারী এক জাতিকে নিয়েও তিনি দাওয়া করে গেছেন সুদীর্ঘ নয়শ পঞ্চাশ বছর করেছেন ইমাম বাহাকি রাহম হজের মৌসুম সবে শুরু আল ওয়ালিদ্দীবিন মহিরা সে সময় কোরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে কোরাইশ নেতাদের নিয়ে মিটিং ডাকল বলল হজের মৌসুম আসছে আরবের প্রতিনিধিরা কিছুদিন পরেই এখানে জমায়েত হবে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 তাহলে আমরা বলি যে সে একজন জাদুকর এই প্রস্তাবেও ওয়ালিদ রাজি হল না বলল সে কোনো জাদুকরও নয় আমরা জাদুকর দেখেছি এবং তাদের জাদুকৌশল দেখেছি সে ঝাড়ফুঁক করে না জাদুটনাও করে না কুরাইসি নেতারা একে একে সম্ভাব্য সকল অপবাদ পেশ করল কিন্তু ওয়ালিদ বিন মুগীরা বলল না এগুলো বলে কোনো লাভ হবে না তাহলে আপনি বলে আমরা তার ব্যাপারে কি বলবো? ওয়ালিদ অনেকক্ষণ চিন্তা করল বলল আল্লাহর কথম করে বলছি তার কথা বড় মিষ্টি কি যেন গভীর তাৎপর্য আছে তার কথায় তোমরা তাকিনে নিয়ে যেটাই বলো না কেন কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না তবে তার সম্পর্কে কথা বলতে পারো তিনি একজন জাদুকর তিনি যেসব কথা পেশ করেছেন তার শ্রেষ্ঠ জাদু তার কথা শুনলে পিতা পুত্র ভাই ভাই স্বামী এবং গোত্র ও তার সদস্যদের মাঝে বিরোধ লেগে যায় কোরানে আল্লাহাল এই ঘটনাটি উল্লেখ করেছেন সুটিল কেস কদ্দ চুমিল কেস কদ্দ তুমি সে সত্য গ্রহণের ব্যাপারটা কিছুটা চিন্তাও করেছিল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 এটা তো মানুষের কথা সুরাম আয়াত আঠারো থেকে পঁচিশ এরপর ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা আর নজরিন হারিস পারস্য গিয়ে গল্প শিখে আসত সেখান থেকে মক্কা ফিরে এসে সে লোকদের ডেকে বলতো আমার কাছে আসো আমার কাছে আসলে আরো ভালো কাহিনী শুনতে পাবে সে লোকজনকে বলতো বলত মুহম্মদ সাল্লামের বার্তা আসলে কেচ্ছা কাহিনী দিয়ে ভরা ওসব হচ্ছে গল্প কথা যার কোন ভিত্তি নেই আল্লাহ নবীদের সাথে আসলে কি হয়েছিল তাকে কেউ জানে মোহাম্মদ যা বলছে সেসব বানোয়ারা বলেন আর তারা বলে এগুলো তো পুরো রূপকথা এসব সে লিখিয়ে নিয়েছে আর এগুলো তার কাছে পাঠ করা হয় সকাল ও সন্ধ্যায় সুরফুর কান আয়াত পাঁচ আপোস এবং সমঝোতা কোরাইশের লোকেরা আল্লাহ রসুল সাল্লাই এর সাথে আপোষের চেষ্টা করেছিল নবীজির কাছে এসে বলল আসুন আমরা একটা চুক্তি করি আমরা এই শর্তে রাজি যে আপনি একদিন আমাদের দেব ইবাদত করবেন আর আমরা পরের দিন আল্লাহর ইবাদত করব রসুল সাল্লা আল্লাহাম তাদেরকে বললেন তিনি কখনোই এমন কিছুতে রাজি হবেন না তারা কিছুক্ষণ পর তার কাছে আবার ফিরে আসল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 রসুল্লা মাত্র একদিন দেবী দেবীকে পুজোর বিনিময়ে তারা সারা বছর আল্লাহ ইবাদত করবে তারপরও নবীজির সামনে দিনকে ছাড় দেওয়ার কোন সুযোগ ছিল না এই ধরনের আপোষ বা সমঝোতা ইসলামের সম্পূর্ণ হারাম আল্লাহ বলেন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 আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতী নও তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন থেকে ছয় পুরাইশের লোকেরা আরো নানাভাবে সমঝোতায় আসার চেষ্টা করল কিন্তু কোনোটাই কাজে দিল না দিনে দিনে তারা আরও খেপে গেল কিন্তু রসুল এক কথা তিনি কেবল একজন রসুল আল্লাহর পাঠানো একজন মাত্র। আল্লাহর দিনের উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার তিনি রাখেন না রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডবসবুক ডট কম রেইনডিয়া ইউটিউব চ্যানেল ডব্ল ডুটিউবশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু